السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل مرئ ما نواء সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আল্লাহর উপর ভরসা করে আমরা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বাংলা এর हादीर दैस धारावाहिक भावे शुरू करते जा ग्रंथटी निर्वाचन करी से अत्यंत सुपरिचितदित सकल ज्ञानी का समृत इमामवी संकलित चालीस हदीसर जो ग्रंथटी ये ग्रंथटी अत्यंत गुरुत्वपूर्ण एजेजे ये हदीसर जो मूल वक्तव्य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 प्रत्येकटी कलाफल निर्भर कर नियतर उपरे हदीसटी गुरुत्वर विचारे अत्यंत गुरुत्वपूर्ण हेतु विश्व जो ज्ञानी गुणी हदीिसर संकलन कर रचना कर हदीस जगतर शीर्षतम कितब जाके बला हैुलतु बदल्ला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 ইসলামের অর্ধেক এই বঙ্গানুবাদ করে আমরা অন্য প্রসঙ্গে আলোচনায় খালিফা খতু আমিরুল তিনি বলেন আমি রসুল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন নিয়াত আমি ल समूह निर्भर कर नियतर पर प्रत्येक व्यक्ति तर नियत आल्ला हिजरत की से हिसाब से पारितोषिक पाए पक्षान जार हिजरत को दुनिया दिखे दुनिया प्राप्त दिखे थे तक क्योंकि से दुनिया पाए अथवा नारी के विवाह कर उद्देश्य होता তাহলে তা সে পায় অতপর শেষাংশে অদর্শক বৃদ্ধ এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন যে এই হাদিসটি তার টেক্কাপট সম্পর্কে বলা হয় যে উম্মে প্লাস নামী জনৈকা মহিলার কে একজন ব্যক্তি যখন বিয়ের প্রস্তাব দিল তিনি তখন হিজরত ব্যতীত বিয়ে করতে সম্মত হলেন না লোকটি হিজরত করলো তারপর বিয়ের প্রশ্ন আসলো তখন রসুল সাল আর এখানে এই হাদিসটি বলেছেন বলে মহাবিসগণ ওই মত দিয়ে থাকেন তবে এই হাদিসটির মূল বক্তব্য তিনটি বিষয়ে বলতে পারি একটা হচ্ছে আল্লাহ ও আল্লাহর রসুর দিকে হিজরত করা অর্থাৎ प्रत्येक निष्ठार विशुद्ध नियम एक चित्ते केवलम्र महान प्रभु केन्तु कर दुनिया दुनियास्थल क्योंकि एखने मानुषर मध्य पतित हो जाए दुनिया महजाले आविष्ट हो जाए अथवा नारी प्रेमे महााग्रस्त हुए आसल लक्ष्युत हो जाए সে কারণে রসুল সাল্লাই সে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন শেষ অংশে যাই করবে দুনিয়ার করবি সতর্ক করে দেওয়া হয়েছে তাকে নারী সংক্রান্ত বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাকে সেরিফ আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্য কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে এত সত্ত্বেও বান্দা যদি এই নীতিমালার ভিতরে নিজেকে পরিচালনা না করে তাহলে সে যাই করো ইমাবারী বলেন সে যাই করো তার কর্ম সম্পাদন হোক না কেন তার কর্ম অনুযায়ী নিয়ত আর দ্বিতীয়টি হচ্ছে হেজরত নিয়ত শব্দটি আরবি তার আবিধানিক অর্থ হচ্ছে মনে মনে কোনো কাজ সম্পাদনের সংকল্পকে আরবিতে নিয়ত বলা হয়ে থাকে সুতরাং যখন মনের কথাই আসে তখন বলতে হয় যে এই নীতের মাহেল বা নীতের স্থল হচ্ছে তার হৃদয় এজন্য বলা হয় মাহলু আল কাল তবে এই নিয়তকে অলামা এই ক্যারাম বিভক্ত করে দেখিয়েছেন আর নিয়ত আকিদা আকিদা বিষয়ক ওলামা যারা তাদের কাছে নিয়ত হচ্ছে তাজহিদুল আমাল লিল্লাহ তাদের কাছে নিয়ত হচ্ছে তহিদ তাদের কাছে নিয়ত হচ্ছে একাগ্রতা তাদের কাছে নিয়ত হচ্ছে আল্লাহকে ও খুশি করার জন্য কর্ম সম্পাদন করা। রিয়া বা সুমা মানুষের শ্রুতি মানুষের বাহাদুরি মানুষের কাছ থেকে বাহবা অথবা মানুষের প্রশংসা কুড়ানোর কোন নিয়ত না থাকা সেরক আল্লাহ রব আলমিনকে সন্তুষ্ট করার জন্য কর্ম সম্পাদন করা যারা ফকি ফেকা শস্ত্রবিদ दो नियत हमारा मध्य जमन शेकी ना से ना कि सुन्नत पड़ते नफल पड़ते नियतर स्थिर कर अनुरूप भाव की अर्थ तरह से जो मानस गुसल करलो की गुसल हिसाब सेलो নাকি স্বাভাবিক তার দিনের কালচার অনুযায়ী সে দিনের কর্ম সম্পাদন করে ক্লান্তি দূর করার জন্য সে গোসল করল এই দুটির ভিতরে পার্থক্য নির্ধারণের জন্য নিয়ত একান্তই আবশ্যক বলে গণ্য হয়ে থাকে এক্ষণে নিয়তের হকম কেননা যেহেতু রসুল সাল আলিউসাল্লাম বলেছেন যে ইন্নাম আর সমস্ত ঐনামারা এ ব্যাপারে জেনে থাকেন যে ইন্না হারফে তাহরিফের পর মা হাসর যখন আসে তফিদুল হাসর বক্তব্য হয় যে আমল আল্লাহ রবুল্লাহ আলমের কাছে যতক্ষণ না তার নিয়ত পরিশুদ্ধ হবে নিয়ত সিফ আল্লাহরবুল্লাহ আলমের জন্য সম্পাদিত হবে সুপ্রিয় দর্শক বৃন্দ নিয়তের কারণেই কেয়ামতে মানুষ পারিতোষিক পাবে কারো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কারো আমল আল্লাহ রব্লাহ আলমের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর জন্য সবিত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা করেছো কেন তোমার এই সবগুলির উদ্দেশ্য ছিল দুনিয়া তোমার সেগুলির উদ্দেশ্য ছিল সুমা তোমার সেগুলির উদ্দেশ্য ছিল রিয়া মানুষের প্রশংসা করাবার জন্য তুমি করেছি তোমার নিয়ত আমাকে পাওয়ার জন্য নাই। সেই কারণে তোমার নিয়ত যেমন হয়েছিল তেমনই পেয়েছো আমার এখানে তোমার কোনো অংশ নাই তুমা উল খিয়া ফিন অতঃপর তাকে জাহাঙ্গামি নিক্ষেপ করে দেওয়া হবে আরেক শ্রেণী মানুষ আনা হবে যারা ধনী তাদের ধন সম্পদ সেগুলি তারা সেগুলি বের করেছে আল্লাহর পথে সমাজ কল্যাণের জন্য বে করেছে কিন্তু নিয়ত ছিল মানুষের কাছ থেকে প্রশংসা করানো আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য ছিল না সেখানে তারাও যখন এরকম বলবি আল্লাহ বলবেন তুমিও মিথ্যা বলেছ তোমার চাওয়ার ছিল দুনিয়ায় পেয়ে গেছো আমার এখানে কোনো অংশ নেই আরেক শ্রেণী মানুষ যারা জেহাদ করেছে তারাও যখন বলবি আল্লাহ ছবি তো তোমার জন্য দিলাম ছবি তো তোমার জন্য দিলাম তোমাকে ছবি যখন দিলাম তোমার জন্য গডানকে উড়িয়ে দিলাম হে আল্লাহ আমি সব তো তোমার জন্য করেছি আল্লাহ বলবেন না না তুমিও মিথ্যা বলেছো আমরা এখন সংক্ষিপ্ত বিরতিতে যাব বিরতির পর আমরা আবার ধারাবাহিক আলোচনায় ফিরে আসবো ইনশাল ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা বিরতি উপর ফিরে এলাম আমাদের একটি বিষয়ে সকলকেই অবগত থাকতে হবে নিয়ে প্রত্যেকটি কর্মের পূর্বেই আপনাকে মনে মনে স্থির করে নিতে হবে সমাজে প্রচলিত আছে মানুষ কোন পূর্বে সে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 পরিত্যাগ করা ছেড়ে দেওয়া পারিপার্শ্বিক ভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে ইসলাম ঘোষণা করা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা ইসলামের হুকুম পালন করা সলাচিয়াম আদায় করা সম্ভব হচ্ছে না তাই ইসলাম বাঁচানোর জন্য আহ আসে আল্লাহর পৃথিবী প্রশস্ত আছে তাই বান্দার জন্য অবকাশ আছে যে সে এক স্থান থেকে অর্থাৎ কাফিরের দেশ থেকে কোন মুসলিম দেশে হিজরত করতে পারে তার ইমান বাঁচাবার জন্য তবে রসমসালাম অষ্টম হিন্দে যখন বিজয় করলেন তখন তিনি পরে আর হিজরত নেই এই কথাটার অর্থ হচ্ছে আজকের আগে মক্কা কাফিরদের অধীনে আজ মক্কা মুসলমানদের হয়ে গেল মুসলিমদের হয়ে গেল সেখানে ইল্লাল্লাহ এর পতাকা পথ করে উড়ে গেল সুতরাং সেখান থেকে শিদিক বিদায় যখন হয়ে গেছে এটা এখন মুসলিমদের দেশ হয়ে গেছে আর এখান থেকে অন্য কোথাও হিজরতের অবকাশ নাই তবে অবকাশ নাই তবে হিজরতের দরজা দেশে সম্ভব না হয় তাহলে যেখানে গিয়ে নিরাপদে ইসলাম বাঁচাতে পারবে সেখানে হিজরত করবে আর দ্বিতীয় যে অংশটি হচ্ছে হিজরতের সেটা হচ্ছে আল্লাহ যা করেছেন এইসব বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখা এইসব বিষয়গুলি পরিত্যাগ করা এটি অত্যন্ত কঠিন কাজ মানুষ আল্লাহর দুই একটি আদেশ পালন করতে পারে কিন্তু আল্লাহ যা নিষেধ করেছেন প্রবৃত্তির তারায় প্রবৃত্তির লোভ লালসায় মানুষ আকৃষ্ট হয়ে সেগুলিতে ঝুঁকে পড়ে যায় বিভ্রান্ত হয়ে যায় এবং শতান মানুষের সামনে সে অন্যায়গুলি চাকচিত্যময় করে তুলে ধরে সুতরাং মানুষ তো ওই লোভে মোহিত হয়ে যেতে পারে সে কারণ এই নিষিদ্ধ কন্ট্রোল করা নিজেকে দূরে রাখা এটা অত্যন্ত দুরহ অত্যন্ত কঠিন কাজ এই কাজটি সম্পাদন করা কঠিন বলেই রসুল তা হতে নিজেকে বাঁচিয়ে রাখে সাবধান রাখে সতর্ক করে আল্লাহ যা হারাম করেছেন সেগুলি থেকে সে থাকে দর্শক বৃন্দ এই কাজটি সহজ নয় বিধায় এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে हराम अन्याय अबिचारुना हिजरत सर्वक्षण बाचा परकाल के निष्कटक करकाले पथ के सहज कर आवश्यक हो जाह रब आलम जिसमस्तु निषेध करी वर्जन करते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 কখনো তোমাকে বিভ্রান্তির বেড়া জালে আবিষ্টি করে তোমার জীবন যৌবনের সকল সাধনাকে ব্যর্থতায় পর্যকোষিত করে দিতে পারে সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদেরকে অবশ্যই এ সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে আমরা আগেই বলেছি হিজরতের হুকুম সম্পর্কে হেজরতের হকুম পর্যন্ত খোলা থাকবে কিন্তু কোনো মুসলিম ইসলামী দেশ থেকে আরেক দেশে হিজরত করবে বিনা প্রয়োজনে সেটা বৈধ নয় ইমান বাঁচাবার তাটি দেওয়ারুল কুফুর থেকে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 যে এবার তোমাকে বলা হলো সতর্ক করা হলো সাবধান করা হলো তারপরে বিভ্রান্তির আল্লাহ রবীন্দ্রন হাকিব বলে দিয়েছেন যা করবে ভালো করলে সেটা তারই হবে এবং খারাপ করলে সেটা তার উপরেই বর্তাবে ওলা একজনের পাপ অন্যের উপরে আল্লাহ রবুল্লাহ আলমিন চাপিয়ে দেবেন না আল্লাহ রবুল্লাহ বলে দিয়েছেন যে মানুষরা অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে সে দেখতে পাবে আর যদি সে খারাপ কাজ করে যে অনুপরিমাণ সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমাদেরকে সর্বপ্রথম নিয়তের বিশুদ্ধ অর্জন করতে হবে এবং আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের অধিকারী হতেই হবে দ্বিতীয়ত আমরা যখন আবাদত করব প্রত্যেকটি আবাদত করার পূর্বে আমাদেরকে আছে কিনা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে কিনা সেটা আমাদের করতে হবে এই ক্ষেত্রে আমরা লৌকিকতার দোহাই দিতে পারি না পারিপার্শ্বিকতার কোনো দোহাই দিতে পারি না সামাজিকতার কোনো দোহাই দিতে পারি না বরং আল্লাহ এবং আল্লাহ রসুল যে কর্মে সন্তুষ্ট হবেন সেই কর্মটি সেভাবেই সম্পাদন করার চেষ্টা আমাদেরকে করতে হবে সুপ্রিয়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 সর্বাবস্থাই আমাদেরকে ভর্জন করতে হবে কেননা আমাদের তো প্রত্যেকটি কাজের নিয়ত হচ্ছে আল্লাহকে রাজিয়ে খুশি করা এবং রসুল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক কর্ম সম্পাদন করা এবারে আমরা আপনাদেরকে বলব যে নিয়ত এর দুটি দিক রয়েছে একটি হচ্ছে যে নিয়ত বান্ধায় যখন ভালো কাজের করি তখনই আল্লাহ রব্ব আলমিন তাকে এই নিয়তের কারণেই তাকে অবশ্যই আল্লাহ রব আলমিন একটা নেকি লিখে দেন কিন্তু বালদায় যখন কোন পাপের নিয়ত করে তাই এই পাপটা যদি সে না করে এই পাপ বর্জন করার কারণে দেন পাপ বর্জন করা আমরা বলবো যে মানুষের জীবন বাহ্যিক আমলের দিক রয়েছে ঠিক অনুরূপ বা অভ্যন্তরীণ আমল হচ্ছে তার মেয়াদ কাজেই বাহ্যিকভাবে যেরকম সরাত সিয়াম সম্পাদন করবে রোজা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 নিষিদ্ধ কর্ম রয়েছে যত প্রকার গর্ভিত কাজে সেই কাজগুলির প্রতি প্রতিছে মানুষ আর চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার ইমান বাঁচাবার স্বার্থে একজন নিতে হবে সে অবশ্যই যাবতীয় নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকবে এটাই হবে তার জন্য বর্তমান জমানের সবচেয়ে বড় হেজরত এই কাজটি যদি সম্পাদন যথাযথভাবে করতে পারে তবেই তার হেজরতটি সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হবে এবং আমল করার কারণে সে উত্তম পারিত হবে নতুবা একজন মানুষের জীবনের সমস্ত আমল তার নিয়তের কারণে বরবাদ হয়ে যেতে পারে অথবা সে ঠিকই নেখের কাজ করছে অপরদিকে সে পাপাচারের সাগরে ডুবে আঙেছে সে আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকতে পারছে না সুতরাং এভাবে সে যখন কর্ম সম্পাদন করবে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 যত প্রকার নিষিদ্ধ কর্ম আছে সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক ও শ্রুতাবিন্দু আজকের মতো আমরা শেষ করছি পরবর্তী দর্শক ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে হ্যাম ওসালাম